عمر بن عبسة السلمي رضي الله تعالى عنه قال كنت وأنا في الجاهلية أظن أن الناس على ضلالة وأنهم ليسوا على شيء وهم يعبدون الأوثان فسمعت برجل بمكة يخبر أخبارا فقعدت على راحلتي فقدمت عليه فإذا رسول الله سسمى استخفيا جر جراء عليه قومه فطلطفت حتى دخلت عليه بمكة فقلت له ما أنت قال أنا نبي قلت وما نبي قال أرسلني الله শক শ্রোতা ভাই বল উজু করে থাকি যারা আমরা নামাজি তারা প্রত্যেক নামাজের সময় উজু করে। কিন্তু এই অজুর ফজলত কতটুকু সেটা আমরা অনেকে জানার চেষ্টা করি না যদি অজুর ফজিলত জানি তাহলে উজুর সময় যদিও কোনো কষ্ট সহ্য করতে হয় বিশেষ করে যারা পানি গরম করার সুযোগ পান না আপনার শীতকালের বেলায় তখন তারা এই ঠান্ডা পানি ব্যবহার করা যে একটা কষ্টকর সেটা সহ্য করতে পারবেন আনন্দের সাথে যখন অজুর ফজিলত জানবেন এই সেই ফজিলত করা বয়ান করার আমরা আজকে चेष्टा कर दिश्तीक्का प्रेक्षापट से बर्ना कर एक लम्बा से बर्ण कर लास्टर दिखे अजर फजलत बर्णना करजरत अमरिफ अबसा नामक एक् सबी सुली गोत्री जाहिली जुगे मन करतम मानुषुल जो भीतर भलो तुम खराब भलो अनुधा करते जहिली जुगे अनुभव करते मानुष जरा मूर्ति पूजा कर पावे ना एरा सत्यारथे नाई कारण त मूर्ति पूजा करह जखे सुनल साथ चढ़े गलम ए का पलम देखल मुक्काय गसूल अकरमस लुकायित आती प्रकाश्य दावती क्या करें तर सम्रदाय তার সাথে আপনার দূর ব্যবহার করে দূরাচার করে এই অবস্থায় তাকে দেখতে পারলাম দেখতে পাওয়ার পর তখন আমি আসতে লুকাইত ভাবে তার ঘরে ঢুকলাম যেখানে তিনি অবস্থান করছেন মক্কাতে আমি তাকে বললাম মা যে আপনি কে বলেন তো তখন তিনি আমাকে বললেন আনা নবী আমি হইতে একজন নবী আমি বললাম অমানবী নবী মানে কি আমি তো সেটা বুঝলাম না তখন রসুল এখন সমলেন আল্লা সালাই আল্লাহ যে আমাকে আল্লাহ পাঠিয়েছেন হ্যাঁ তখন আমি বললাম ওবে এই আপনাকে কি দিয়ে পাঠিয়েছেন আপনি কি নিয়ে আসছেন সেটা বলেন তিনি এবং যেন শিরিক মুক্ত ভাবে একমাত্র আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করা যায় সেটার জন্য আমাকে আল্লাহ পাঠিয়েছেন তো আমি বললেন হাদা বলছে কারা আপনার অনুসরণ করেছে। যা আপনি নিয়ে এসেছেন হ্যাঁ এটার অনুসরণ কারা করে তখন তিনি বললেন আমি যে সময় গেলাম তখন তার বললাম ইন্নি মুখ যে আমি তাইলে আপনার অনুসরণ করব। তখন তিনি আমাকে বললেন ইন্ কালান্তস্তি আদা আদা বলে যে তুমি এটা পারবো না বর্তমান সময়ের মধ্যে তুমি সেটা সহ্য করতে পারবে না এই কারণে এইখান থেকে একটা পয়েন্ট আমরা অনুধাবন করতে পারি সেটা হচ্ছে যখন আপনার ইসলামের কঠিন যুগ থাকে সেই সময়ের মধ্যে সবাইকে আপনি করতে পারেন না রিস্কে যাওয়ার জন্য না যে দুর্বল যে যে ইসলামকে টিকিয়ে রাখতে পারবে না তাকে আপনার সময় দিতে হবে কারণ সে যেন কুফির মধ্যে চলে না যায় কারণ ধৈর্য ক্ষমতা যদি তার কম থাকে রসুলে আকমস ইসলাম সে আমার এমনি আবাসার ব্যাপারে বুঝতে পেরেছিলেন যে সে ধৈর্য ধরতে পারবে না সেই সময়ে এই কারণে তাকে বলেছিলেন যে না তুমি এই সময় আমার অনুসরণ করোনা তিনি বলে যখন খবর শুনবে আমার পক্ষ থেকে যে আমি শেষ পর্যন্ত জয়ী হয়ে গেলাম আমার হ্যাঁ জাতির উপর আমার সম্প্রদায়ের উপর তখন তুমি আমার কাছে চলে আসবে বলে যে এই কথা শোনার পর আমি রসুলের কথা শুনলাম আমি সেখান থেকে আমার ফ্যামিলির কাছে চলে গেলাম আমার এলাকায় চলে গেলাম রসুল এখন রসুল ইসলাম ইতিমধ্যে চলে গেলেন এবং আমি কিন্তু আমার বাড়িতে আছি আমি আর ওনার সাথে সাক্ষাৎ দেই নাই বলে যে কিন্তু আমি খবর নিচ্ছি মানুষ থেকে যে কি চলছে উনি কি করছেন কোথায় যাচ্ছেন এগুলো আমি খবর নিচ্ছি এবং আমি মানুষকে জিজ্ঞাসা করি যখন তিনি মোদিনে আসছিলেন তারপরে মানুষকে জিজ্ঞাসা করি উনি কি করছেন না করছেন বলে এক সময় আহ আমার পরিবারের বংশের পক্ষ থেকে কিছু মানুষ মদিনে আসছিল আসার পরে আমি বললাম মাফা আলহাদ রাজি কাদিমদিন বলে যে লোকটা মদিনে আসছে মুখা থেকে তার কি অবস্থা তোমরা কিন্তু তার ব্যাপার বলতে পারো তখন তারা বললো আর বলে মানুষ দ্রুত তার দিকে এখন মুসলমানরা তার সম্প্রদায়ে সেই নবীর সম্প্রদায়ের লোকেরা তাকে হত্যা করতে চেয়েছিল কিন্তু তারা তাকে হত্যা করতে পারে নাই বলে যে এই কথা শোনার পর আমি মদিনে আসলাম আমি তার কাছে প্রবেশ করলাম তার ঘরে এবং বললাম ইয়ার সুরাল্লাহ আিফুনি বল আপনি কি আমাকে চিনেন আমি জিজ্ঞাসা করলাম এত বছরের পর রসুল বললেন না আমি চিনেছি সাক্ষাৎ আমি বললাম আপনি আমাকে যে জিনিস আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছেন এবং আমি জানি না এমন কিছু আমাকে শিক্ষা দেবেন এবং আকবরিনী আলিস বলে যে আমাকে সম্পর্কে একটু শিক্ষা দেন তখন তিনি বলছিলেন সল্লিস ভাই তুমি ফজরের নামাজ পড়বে তান কারণ যখন সূর্য উঠে তখন শয়তানের দুই সিং মাঝখান দিয়ে উঠে দিন তখন সেই সূর্যের শেষ দেখ করে কাফেররা কিছু অগ্নি পুজো তারা কি এবং তারপরে তুমি নামাজ পড়বে কারণ সেই সময় নামাজ পড়লে ফেরেস্তারা তখন উপস্থিত থাকে হাত্তকহাই যখন আপনার ছায়া একবারে বর্ষা সম না হবে যখন একবারে ভিন্ন যে নিজের অস্তিত্ব নিয়ে ফুটে উঠবে যখন তখন হ্যাঁ সেই সময় জাহান নামকে তাপ দেওয়া হয় এটা দুপুরের বেলার কথা বলছিলেন কিন্তু এর পূর্বে নামাজ পড়া যাবে বলা হচ্ছে ফাইদা বলি যখন আপনার ছায়া ফেলবে তখন তুমি নামাজ পড়া শুরু করো সুতরাং ওই যে প্রত্যেকটা জিনিস যখন সে একবার হুবহু छाय जख कमे जाए तक से अवस्था कमज पड़ा जाए ना कारण तक हम भर दुपुर बेला कारण বলা হচ্ছে যে তারপরে যখন ছায়া পড়বে নামাজ পড়বে বলে সালাত পড়া বন্ধ করে দিবে যতক্ষণ পর্যন্ত অস্ত না যাবে ফাইন্না হুবাইনি সে কারণ সূর্য অস্ত যায় ওই শয়তানের দুই সিং এর মাঝখান দিয়ে কুফার তখন কাফরাত সেই সূর্যের সেই কি সূর্যের সেদা করে বলে আমি বললাম বললেন কোন ব্যক্তি যদি তার উজুর পানি নিয়ে সে যদি কুলি করে এবং নাকি দেয় এবং নাক কে ছেড়ে না। তখন তার চেহারা থেকে এবং তার মুখ থেকে এবং তার নাকের বাঁশি থেকে তার চেহারা আল্লাহ হিম আলমা তখন আপনার সেই লোকটা চেহারা ধোয়ার পর চেহারা আপনার চেহার সাথে যে আপনার দাড়ি আছে এই দাঁড়িগুলো থেকে আস্তে আস্তে আপনার গুনাগুলো পড়তে থাকে নিচের দিকে এরকমভাবে তিনি বললেন সুম্মাইয়ক সিরু ইয়েদৈ হিল আলমের ফাঁকাইন ইল্লা খর রথ খা ইয়েদ হিমিন আনা মিল হিমা আলমা তারপর দুই হাতকে কোনই পর্যন্ত ধৌতু করবে আর এই ধৌতু করার পরে আল্লাহের শানু তার এই যে পানিগুলা গেলো তার আঙ্গুলের মাথা দিয়ে সেই মাথা দিয়ে পানি যাওয়ার সাথে সাথে তার গুণাগুলো চলে যাবে তারপরে থুম্মাই আমসব আসাহু তারপরে তার মাথা করবে ইল্লা আমার সে করবে ইল্লাফ সারিম আলমা বলে যে যখন মাথা আমার করবে তখন পানির সাথে তার চুলের সাথে যে পানি যাবে বলে যে সেইগুলা পড়ার সাথে সাথে তার গুণাগুলোও ক্ষমা হবে থুম্মাই আকসর কাদমাই হিল কাবাইন তারপরে দুই পাখে আপনার টাকা পর্যন্ত ধোবে এই দুয়ার সাথে সাথে তার পায়ের আঙ্গুলের মাথা দিয়ে যখন পানি যাবে সাথে সাথে যেমনি ভাবে একজন বাচ্চা নতুন করে সন্তান নতুন করে সে প্রসবিত হয় যখন একটা বাচ্চা নতুন করে দুনিয়াতে আসে তার যেরকম গুনা থাকে না তখন এই লোকটাও এই নামাজ পড়ার পরে একবারে গুণ থেকে পরিপূর্ণভাবে মুক্ত হয়ে যায় সুতরাং এই যে আপনার নামাজের ফজিলত এবং পাশাপাশি এখানে ফজিলত বলা হয়েছে সেটার দিকে খেয়াল করে আমরা যারা নামাজের প্রতি গুরুক্ষেপ করছি না তাদেরকে আরো উৎসাহিত হতে হবে এবং নামাজগুলাকে সঠিক সময় আদায় করতে হবে আল্লাহ জসান আমাদেরকে তা করার তোফিক দেন ওসল্লাহ আজমাইন।